على بصيرت انا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على مالنبي عبادة أم رأيكم على چناخر بو كابين نيه هجامة نيه هجامة كي هجامة چه শরীরের মধ্যে নেগেটিভ প্রেশার সৃষ্টি করে শরীরের মধ্যে ডিটক্সিন করা দূষিত রক্ত নির্দিষ্ট স্থান থেকে টেনে বের করে আনা এটাকে আরবিতে হিজামা বলা হয় ইংরেজিতে সেটাকে কাপিং বলা হয় হিজামা আর সুদসাল্লু আলাইস্লামের ব্যবহৃত এবং সুদসাল আলাইস্লাম দিক নির্দেশিত একটি চিকিৎসা পদ্ধতি মডার্ন মেডিকেল সায়েন্স সেটাকে অল্টারনেটিভ মেডিসিন হিসাবে সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং রিসেন্টলি আমরা অলিম্পিক অলিম্পিকের যে মেডিকেল টিম আছে তারও সেটাকে চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছে যা গত কিছুদিন আগে আমরা দেখলাম যে অলিম্পিক বিজয়ী স্বর্ণপদক বিজয়ী মাইকেল ফেলেপস সেও এটা এটা ব্যবহার করছে এবং অলিম্পিকের যে চিকিৎসা চিকিৎসকরা সেটাকে স্বীকৃতি দিয়েছে যে চিকিৎসা পদ্ধতি হিসেবে আমরা রসুসাল্লাইসাল্লামের হাদিস থেকে আমরা পাই যে রসুসাল্লাসাল্লাম বলছেন যে তোমরা যেসব পদ্ধতিতে রোগীর চিকিৎসা করছো তার মধ্যে সিঙ্গা লাগানো হচ্ছে উত্তম ব্যবস্থা বুখারির অন্নবর্ণা আসে তোমরা চিকিৎসা চিকিৎসা সমূহের মধ্যে থেকে উত্তম চিকিৎসা হিসাবে সিঙ্গা লাগানো মধুপান করা আগুনে দাগ দেওয়ার উত্তম তবে আমি আগুনে দাগ দেওয়া পছন্দ করি না রসুলা আগুনে দাগ দেওয়া পছন্দ করিনি কিন্তু রসুল সাল্লাহসাল্লাম মদুপান এবং আগ সিঙ্গা লাগানো কি উত্তম চিকিৎসা পদ্ধতি হিসেবে বলছেন এভাবে অনেকগুলো হাদিসের মধ্যে আসছে আমরা দেখি রসুল সাল্লাহাম হিজামা ব্যবহার করছেন রসুলসল্লাহ আলি সাল্লাম এবং এমনি মাজার বন্যায় আসছে রসুলসল্লাহ আলি যখন রাত্রিতে ফেরেস্তাদের দল করছিলেন তখন মালাইকারা ফেরেস্তারা বলছেন হে তোমার জাতিকে হিজামা লাগাতে নির্দেশ দাও রসুলসল্লু অন্য মনে যে তুমি নিজেই হিজামা লাগাও এবং রসদস্লাম তার মাতা ব্যথার জন্য তার পায়ে ব্যথার জন্য তার মাইগ্রেনের জন্য এবং তিনি যখন জাদুর এই জাদুগ্রস্ত ছিলেন জাদুর প্রভাবে যিনি যখন তার শরীরে প্রভাবিত হিজামা ব্যবহার করতেন এই হিজামা একটি রসদসল্লাহ ইসলামের নির্দেশিত রসুল্লাহিসাম বিবাহিত একটা চিকিৎসা যেটা বিভিন্ন রোগের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যায় আধুনিক যারা হিজামা বিশেষজ্ঞ তারা এটাই বিভিন্নভাবে ব্যবহারের প্রমাণ এবং এটার দ্বারা উপকৃত হওয়ার প্রমাণ বিদ্যমান রয়েছে গাড়ি ব্যথা মাথা ব্যথার ক্ষেত্রে কাপিং বা হিজামা অত্যন্ত কার্যকর বিশেষ করে মাইগ্রেনের বেতার জন্য তারপরে গেটে বাত এগুলোর জন্য অত্যন্ত কার্যকর রসদ আলি সাল্লাম নিজে দুই শিরার মধ্যে দুই কাদের মধ্যবর্তী স্থানে নিজে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছেন এবং রসুদাল্লাহ আলি সাল্লাম পা মাছকে যাওয়ার জন্য আচকে যাওয়ার জন্য তিনি এই হিজামা ব্যবহার করছেন এবং হিজামা মাইগ্রেনের ক্ষেত্রে মাথায় হিজামা এবং উচ্চ রক্ত সাব কন্টেনের ক্ষেত্রে হিজামা অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি রসদসাল্লাহ আলি সাল্লাম একটা দুর্বল বন্যা আছে যে ষাটটি রোগের জন্য মাথায় কাপিং উপকারী পাগল রোগ ক্ষুষ্ঠ রোগ আলস্য রোগ মাথা ব্যথা দাঁতে ব্যথা এবং কু যদি যদিও এই বন্যাটির সনদে দুর্বলতা আছে। কিন্তু অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে এই রোগ ছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রে কাপিং বা হিজাম অত্যন্ত কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি যেটা রশদ সাল্লা আলি সাল্লামের অনুমোদিত চিকিৎসা পদ্ধতি আল্লা সুবাহ তালা আমাদেরকে কাপিং বা হিজামার ব্যবহারের মাধ্যমে আমরা উপকৃত হতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন সাল্লু নবিনা